আবু হুরাইরা হ্রদলাহতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা নিয়ে প্রবেশ করবে আর তাদের পর যারা প্রবেশ করবে তারা অতি উজ্জ্বল তারার ন্যায় আকৃতি ধারণ করবে তাদের অন্তরগুলো এক ব্যক্তির অন্তরের মতো থাকবে তাদের মধ্যে কোনো প্রকার মতভেদ থাকবে না আর পরস্পর হিংসা বিদ্বেষ থাকবে না তাদের প্রত্যেকের দুজন করে স্ত্রী থাকবে সৌন্দর্যের কারণে গোস্ত ভেদ করে পায়ের নলার মজ্জা দেখা যাবে তারা সকাল সন্ধ্যায় আল্লাহর তসবিহ পাঠ করবে তারা রোগাক্রান্ত হবে না নাক ঝাড়বে না থুথু ফেলবে না তাদের পাত্রসমূহ হবে স্বর্ণ ও রৌপ্যের আর চিরুনি সমূহ হবে স্বর্ণের তাদের ধনুচিতে থাকবে সুগন্ধি কাষ্ঠ আবুল ইয়ামান রহমতুল্লা আলহি বলেন অর্থাৎ কাষ্ঠ তাদের গায়ের ঘাম মিষ্কের মতো সুগন্ধময় হবে